আবু হুরাই রাহদালাহন থেকে আমাদের অতিরিক্ত বর্ণনা করেন যে নবী সাল্লাহ আল সাল্লাম বলেছেন লাঞ্ছিত হোক দিনারের গোলাম দীরহামের গোলাম এবং সালের গোলাম তাকে দেয়া হলে সন্তুষ্ট না দেয়া হলে অসন্তুষ্ট হয় এরা লাঞ্ছিত হোক অপমানিত হোক তাদের পায়ে কাটা বিদ্ধ হলে তা কেউ তুলে দেবে না ওই ব্যক্তির জন্য সুসংবাদ যে ঘোড়ার লাগাম ধরে জিহাদের জন্য প্রস্তুত রয়েছে যার মাথার চুল উস্কো খুস্কো এবং পা ধুলি তাকে পাহারায় নিয়োজিত করলে পাহারায় থাকে আর দলের পেছনে পেছনে রাখলে পেছনেই থাকে সে কারো সাক্ষাতের অনুমতি চাইলে তাকে অনুমতি দেওয়া হয় না এবং কোনো বিষয়ে সুপারিশ করলে তার সুপারিশ কবুল করা হয় না